السلام عليكم ورحمة الله وبركاته, ورحمة الله وبركاته. <تصفيق> الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد في رضا شكبرين دو أس كام رجل আলোচনা শুনব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি লেখক রাহমাহল তিনি অধ্যায় বেঁধেছেন বাবু আল্লাহ আলমিন মানুষের জীবনে মানুষের ভাগ্যে ভালো মন্দ দুটি জিনিসে রেখেছেন মানুষ যখন তার ভাগ্যে তার জীবনে ভালো জিনিসগুলিকে পায় তখন তো সে খুব আনন্দ খুশির মধ্যেই থাকে তখন আল্লাহকে স্মরণ করে অসুবিধা হয় না কিন্তু যখন মানুষ বিপদগ্রস্ত হয় বিভিন্ন বিপদের সম্মুখীন হয় কারো চাকরি হারিয়ে যায় কারো বাবা মা মারা যায় কারো ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায় কারো ছেলে সন্তান নষ্ট হয়ে যায় এ ধরনের বিপদ যখন ভাগ্যে আসে তখন মানুষ দিশেহারা হয়ে যায় সেই মুহূর্তে মানুষের ধৈর্য আর খোলায় না ধৈর্য হারা হয়ে যায় আল্লাহ রা আলামিনের আলমিনের প্রতি আস্থাও যেন সে হারিয়ে ফেলে ভাগ্যের এ বিপর্যয়ের সময় ধৈর্য ধারণ করা এটি হল একটি একটি বড় দিক সে বিষয়টি নিয়ে আজকে আমরা এদার্শে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুরা প্রথমে আমরা একটু জেনে নেই ধৈর্য কাকে বলে ধৈর্য আমরা বাংলা ভাষায় ব্যবহার করে থাকি করান হাদিসের ভাষায় আরবি ভাষা এটিকে শব্দ ব্যবহার করা হয়েছে মূলত বাংলা ভাষাও আমরা ব্যবহার করে থাকি যদিও শব্দটি মূল আরবি শব্দ এর অর্থ আমরা আমাদের বাংলা ভাষায়। শব্দের শাব্দিক অর্থ হল হাবসু। মানে আবদ্ধ করে রাখা সবর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভাষাগত আল হাবসু আবদ্ধ করে রাখা আর ইসলামী পরিভাষায় সবর শব্দের অর্থ হল হাফসে আলা আসিয়া মানুষ নিজেকে কতগুলি কাজ করার ক্ষেত্রে আবদ্ধ করে রাখবে এবং কতগুলি কাজ না করা হতে আবদ্ধ করে রাখবে অর্থাৎ তাহলে শরীয়তের পরিভাষা আমরা যখন বলবো। তাহলে শরীয়তে ইসলামী শরীয়তে যে কাজগুলি করতে হয় সেই কাজগুলি করার জন্য নিজেকে ধৈর্য ধরে বা আবদ্ধ করে রাখা এগুলি করতেই হবে सेगुली थे आब्ध कर रखा एर नाम धर्य के भलो बोझार गिर जाएर कैक प्रकार होते दृष्टिकोण थे साधारण तीन भागे विभक्त करब प्रथम हलबरो धारणा सुबहनाधारणर्दाहरणस्वरूप अल्लाह आलमीर तुम निजे नुद्ध बर तुम सदस्य सलाते निर्देश दाओ আলাই হা এবং ধৈর্য সহকারে আদায় কর। মানে আজকে আদায় করে ফেললাম হয়ে গেল নয় আমার গোটা জীবন যতদিন বেঁচে থাকব ধৈর্য সহকারে হবে। এটা এই যে আদায় করার নিয়মিতভাবে এটা একটা ধৈর্য যদি ক্ষেত্রে আমি ধৈর্য ধারণ করতে না পারি তাহলে আল্লাহর এ আনুগত্য এ আবাদত আমার পক্ষে করা সম্ভব নয় তাহলে ক্ষেত্রে ধৈর্য ধারণ করে আমার গোটা জীবনে আল্লাহ বলছেন তুমি তোমার পরিবার বর্গকে নির্দেশ দাও সালাতের এবং এই বিষয়টার ক্ষেত্রে ধৈর্য ধারণ করে তা তোমার গোটা জীবনে এটাকে পালন করো আলা তাহলে প্রথম প্রকার হলো আল্লাহ সুবাহন আল্লাহ যেগুলি নির্দেশ দিয়েছেন ইসলামে সেগুলি ধৈর্যের সাথে পালন করা ধৈর্য হারা না হয়ে যাওয়া অনুরূপ ভাবে আল্লাহ রবী আলমিন আরো অনেক আয়ত যেমন আল্লাহ রবী আলমিন আরেক আয়তে বলছেন ধৈর্যশীল হ একদিন দেখে আরেক দিন ভুলে যাবে ধৈর্য হারিয়ে ফেলবে তা নয় প্রতিদিন তোমার জীবনে যতদিন আসবে যত সকাল হবে যত সন্ধ্যা হবে সব সময় যারা আল্লাহকে ডাকে আল্লাহকে স্মরণ করে আল্লাহ সন্তুষ্টি কামনা করে তাদের সাথে তুমিও ধৈর্য ধারণ করে প্রতিদিন ধৈর্য ধারণ করা রমজানের রোজা সকালে রোজা রাখলাম যখন রোজা থাকি না দশ মিনিট পনেরো মিনিট পর কিছু খাওয়া পাইলেই খাওয়া এসে যায় খাওয়া খেয়ে ফেলি কিন্তু রমজানের রোজা যখন শুরু করি धर्य धरा छाड़ा उपाय नाम सामने बहु खावा क्या अस्त जाते हैं पालने धर्य धारण द्वित प्रकार हलो असमिया इसलाम जेगुली के हराम कर दिए शयतान मानुष के सेगुलिर दिखे बस धावित कर हराम दिए आल्लापंद करुष्ट हन शयान मानुष के दिखी धावित कर दिखे बत रकम बुद्धि दिए चिंता दिए से दिखाई बहु रकमें सहयोगता सेवा जाए क्ध विषय थोड़ा धर्म धैर्य निषिद्ध विषय हराम विषय बरत थ আজকের পরিবেশ আমাদের কতই কঠিন ভয়াবহ পরিবেশ একজন মানুষ নিজেকে অশ্লীলতা থেকে দূরে রাখা তার জন্য কঠিন ধৈর্য ধারণ করতে হয় নিষিদ্ধ বিষয়গুলি থেকেও বিরত থাকার তাহলে এই নিষিদ্ধ আলাই সালাতাম এর কথা স্মরণ করি আল্লাহবুল্লা আলমিন করনকারিমি তুলে ধরেছেন তাকে যখন প্রস্তাব দিল কে প্রস্তাব দিয়েছে যেন কোন ব্যক্তি নয় সাধারণ পটপাতের মেয়ে তাকে প্রস্তাব দেয়নি প্রেসিডেন্টের স্ত্রী নির্জনে কোন ভয় নেই কোনো সমস্যা নেই কোনো বাধা বিপত্তি নেই নির্জনে তাকে প্রস্তাব দিয়েছে আসো আমার সাথে তোমার বিনোদন করো তিনি আল্লাহ আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ভয় করে অন্যায় লিপ্ত হওয়া থেকে তিনি ধৈর্য ধারণ করলেন তিনি জবাব দিলেন রব্বিশ আহাবু ইয়া ইলাই হে আল্লাহ আমি কারাগারে বন্দী হয়ে থাকবো लिप्त हारागारेबीन हल्के द्वित प्रकार अस्बा बुरु आल्लाब निषिगुलीत थारमे धर् धारण कर शयान मानस के बसि लिप्त कर भय कर धारण कर तृतय प्रकार जीवन भलो आगे खुबी आनंद ग्रहण करी कमार जीवने विपद इसे जाए क्षेत्र कठिन हो जाए कारो जदि व्यवसा वाणिज्य नष्टा कारोदी स्त्री मारा जावाद घटे जाए, जाए।, जाए। पिता माता हार क्या प्रकार हल असा बुआलाकदार भाग्य व्यथा दायक भाग्य खराब विषय कष्टदायक विषय से गुलिर क्षेत्र धर्म धारण कर आस्थाशील हो আল্লাহ রাসুল ধারণ করে ইসলামের উপরে থাকো বহু বিপদ আসতে পারে বিপদের সম্মুখীন হতে হবে কিন্তু এক্ষেত্রে প্রয়োজন ধৈর্য প্রিয় বন্ধুরা আমরা ধৈর্য সম্পর্কে জানলাম ধৈর্যের সংজ্ঞা জানলাম এরপর জানলাম ধৈর্য তিন দৃষ্টিকোণ থেকে এক হল আল্লাহ আলামিনের আলমিনের আনুগত্য আবাদতের সাথে সেগুলি পালন করা দ্বিতীয় হল আল্লাহ আলামিন যেগুলি নিষিদ্ধ করেছেন সেই নিষিদ্ধ থেকে ধৈর্যের সাথে থাকা তৃতীয় হলো ভাগ্যের খারাপ বিষয় বা বিপদাপদ আপদ সেগুলির ক্ষেত্রে ধৈর্য ধারণ করা আমরা এই পর্যায়ে একটি সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছি আবার বিরতির পরে ফিরে আসবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাগ্যে যে সমস্ত বিপদ আপদেশে থাকে ক্ষেত্রে মানুষের সাধারণত চারটি অবস্থা হয় প্রথম অবস্থা হল আসা ইমা বি মানুষের ভাগ্যে যখন বিপদ আপদেশে যায় সেক্ষেত্রে মানুষ চার শ্রেণীতে বিভক্ত প্রথম হল যখন বিপদগ্রস্ত হই তখন খুব রেগে যায়। আমার ভাগ্যে এই বিপদ ঘটলো আমি এত ভালো করে চলি তবু এত পাঁচ বক্ত নামাজ পড়ে আমি পাঁচ বক্ত নামাজ পড়ি তবু আমার ভাগ্যে এই দুর্ঘটনা আসলো একেবারে অবস্থা অন্যরূপ ধৈর্য ধরে না আমি এত ভালো করে চলি দিন মানে চলি ইসলামের পর চলার চেষ্টা করি তবু আমার ভাগ্যে এই বিপদ আসবে মানে একেবারে অস্থির হয়ে যায় আল্লাহর প্রতি সে রেগে যায় আল্লাহর প্রতি যেন রেগে মানে অস্থির হয়ে যায় মানে আল্লাহকে পাইলে কি যেন করে ফেলে এই অবস্থা দাঁড়িয়ে যায় মানুষের মাঝে অনেকে রয়েছে এমন যারা আল্লাহ রবিনের আবাদত করে একমুখী হয়। কিভাবে একমুখী ফাইন আসা বাহুন ইতাবিহ যদি সে ভালো পায় সময় খুব তৃপ্তি লাভ করে খুব চলে ভাবেই করতে থাকে আর যদিগ্রস্ত হয় এংকালে মুখ ঘুরাই ফেলে না মানবো না এসব কিছু ইসলামের কি বুঝি এগুলো দরকার নাই আমার আমার জীবনে আমি নামাজ পড়ি তবু আমার ভাগ্যে এই সমস্ত আসতেছে মানে বুঝি না এগুলো দরকার নাই আমার আল্লাহ বলছেন যদি এরকম অবস্থা দাঁড়িয়ে যায় খাসিরাওয়ালা এবং ক্ষতিগ্রস্ত হবে কারণ তার আল্লাহ না একটা অবস্থা আশাবরু অর্থাৎ এই বিপদের সময়ও সে ধৈর্য ধারণ করে কিন্তু সে ব্যথা অনুভব করতেছে এবং যে কাজটা ঘটে গেছে সেটাকে সে খুব খারাপ জানতেছে কিন্তু এরপরেও সে নিজেকে একটু চেক দেওয়ার চেষ্টা করতেছে ভাগে ঘটে গেছে ঘটার জিনিস কি করবো আর ধৈর্য ধারণ করার চেষ্টা করতেছে এই ব্যক্তির ব্যক্তির অবস্থাটা আগের অনেক আর রেদা মানে সন্তুষ্ট হওয়া অর্থাৎ সে মনে মনে ব্যথা পাচ্ছে কোন ব্যথার কথা বলে না কাউকে বরং সে আরো প্রকাশ করছে যে না আল্লাহ রাবুল আলম আমার ভাগ্য এটা রাখছেন आल्लर पक्ष्य चतुर्थ श्रेणी उल्टा मान विपद्रस्त हो आल्ला कृतज्ञता प्रकाश करस्त होर आल्ला शुक्री आदाय करते आल्हम्दुल्ला आल्ला অনেক দিক দিয়ে ভালো রেখেছেন যদি আল্লাহ আমাকে আল্লাহ আমার শুধু ছেলেটাই নষ্ট হয়েছে কিন্তু আমার বিবি আছে আমার বাবা মা আছে আমার ঘর বাড়ি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার তবু অনেক দিক ভালো রেখেছেন এভাবে সে আল্লাহর এই বিপদের সময় সে আল্লাহ সুকুরি আদায় করে বিভদের সময় সে নিজের চেক দিয়ে নিজের ধৈর্য ধারণ করে আবার আল্লাহর প্রশংসা করতেছে কারণ আল্লাহ রা আলমিন আল্লাহ রা শেষ করে দেননি আল্লাহ শুধু ছেলেই গেছে আল্লাহামদুল্লাহ এই বলে সে আল্লাহর সুকুরী আদায় করে এবং আরো মনে করে যে কোনো তার অর্থনৈতিক বা ইত্যাদি ক্ষেত্রে যদি ক্ষতিগ্রস্ত হয় সে আল্লাহর সুকুরী আদায় করে যে আল্লাহামদুলিল্লা আমার গেছে কিছু টাকা পয়সায় গেছে বা কিছু ঘর গেছে আমার ইমান তো নষ্ট হয় নাই আল্লাহ আমার ইমান ঠিক আছে আমার ইমান বাঁচাতে পারছি আমি আমার সম্পদ নষ্ট হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু ইমানের ক্ষেত্রে আমি ক্ষতিগ্রস্ত নাই এ আদায়। করে যে আলহামদুলিল্লাহ কিছু কষ্ট পেয়েছি তো এই কষ্ট হলো আমার দুনিয়াতে কষ্ট আমার আখরাতের কষ্ট তো নয় কারণ আখরাতের সেই কঠিন কষ্ট থেকে আল্লাহ আমাকে যদি বাঁচায় এই দুনিয়ার কষ্ট দিয়ে তো আল্লাহামদুলিল্লাহ এ বলেও সে আল্লাহ সুকুরিয়া করে তাই বিপদে মানুষের এই চার অবস্থা হতে পারে প্রথম অবস্থার কারণে তারা ইমান নষ্ট হয়ে যায় দুনিয়া আখেরাত নষ্ট হয়ে যায় আর শেষ অবস্থাটি হল সর্বোত্তম অবস্থা প্রকৃত মোহামিন যারা পূর্ণ ইমানদার যারা তার এই অবস্থায় হয়ে থাকে প্রিয় বন্ধুরা আসুন আমাদের জীবনে বিপদ প্রতিটি মানুষের কম বেশি অবশ্যই আসবে কোন মানুষের জীবনে সারা জীবন শুধু সুখ শান্তিতে থাকে না জীবনে কোন একদিন না কোন একদিন কিছু না কিছু বিপদ আসবে আল্লাহ রবীন্দ্র প্রতি স্মরণ করে বা আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর আস্থা রেখে ধৈর্য ধারণ করার চেষ্টা করব এবং মনে করব যে এটা আল্লাহর ফয়সালা আল্লাহ রব্লা আমাকে এই বিপদে ফেলেছেন মুহূর্তের মধ্যে আল্লাহ রব্লা আলমিন আমাকে আরো বড় ধরনের আমাকে উপকৃত করতে পারেন আর বড় ধরনের আল্লাহ আল্লাহ আল্লাহ সব তাল প্রতি আস্থাশীল হবে সে বিপদগ্রস্ত হোক তবু সে আল্লাহকে স্মরণ করবে কারণ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যেটি সৈবুখারি হাদিস একজন মমিন সে তার জীবনে যতই কষ্ট ভোগ করুক না কেন করবেন। সে তার চলতে একটু পায়ে যদি হুসুট খেয়ে থাকে হুচুট খেয়ে থাকলে এটার বিনিময় আল্লাহ রাবুল্লাহ আলমিন তার গুনাগুলিকে মাফ করে দিবে তাই একজন মমিন সেই মমিনের বিষয় মমিন ব্যক্তি যতই ব্যথা পায় যতই কষ্ট হয় সবগুলির বিনিময় আল্লাহ রবুল্লা আলমিন তাকে দুনিয়াতে দেন এগুলি বুঝে এগুলি শুনে বা এগুলি চিন্তা রেখে কর্তব্য হল তাকে ধারণ করা আসুন আমরা একটু লক্ষ্য করি লেখক রাহম নিয়ে এসেছেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন অল্প সময়ের মধ্যে আমরা সেগুলি শোনার চেষ্টা করব তিনি একটা আয়াত নিয়ে এসেছেন সোরা আত্মা গা বগার নম্বর আয়াত আল্লাহ রবীন্দ্র বলেন যে ব্যক্তি আল্লাহ রব্লা আলমিনের প্রতি আসলে মানুষের গোটিটার ভিতরে এমন একটা জিনিস রয়েছে এমন একটা অংশ রয়েছে এই অংশটা যদি ভালো থাকে তাহলে গোটা বডিটাই ভালো থাকবে আর এই অংশটা যদি নষ্ট হয়ে যায় তাহলে বডিটাই যেন অসল হয়ে যায় নষ্ট হয়ে যায় এটা দুই দিক থেকে হতে পারে একটা শারীরিক দিক থেকে হতে পারে একটা ইমানি দিক থেকে হতে পারে সেই অংশটা কি সেই খণ্ডটা কি বলছেন সেই অংশটি হলো আলাহ ওয়াহিয়া আল কাল সেই অংশটা হলো মানুষের হৃদয় হৃদয় এই হার্ট এই হার্ট যদি সুস্থ থাকে তাহলে গোটা বডি চলে আর এই হার্ট যদি কি হয়ে যায় অসুস্থ হয়ে যায় এটাই অচল হয়ে যায় তাহলে শারীরিক ভাবে আর ইমান থাকে আল্লাহর প্রতি আর মানুষের অন্তরটা যদি নষ্ট হয়ে যায় মরে যায় এটা যদি আল্লাহর প্রতি আস্থাশীল না হয়ে আস্থাহীন হয়ে যায় এটা যদি আস্তিক না হয়ে নাস্তিক হয়ে যায় তাহলে গোটা বডিকেই সে খারাপ বেঈমান কুফরের পথে প্রিয় বন্ধুরা তাই আল্লাহ রাহা আল্লাহ রে সঠিক বলতে পরিচালনার তাকে সুযোগ দেন এরপর লেখক তিনি এই আয়াতকে কেন্দ্র করে একটু ব্যাখ্যামূলক কিছু সাহাবিদের কথা নিয়ে আসছেন প্রসিদ্ধ তা আলকামা কামা তিনি বলছেন যে এর ব্যাখ্যা হলো ওয়া হুয়ার এমন একজন যে ব্যক্তি হয়তো তিনি খুব বিপদগ্রস্ত হয়ে গেছেন কিন্তু বিপদগ্রস্ত হওয়ার সময় সে তিনি এটা জানেন এটা বিশ্বাস করেন যে আমার এই বিপদ এসেছে আল্লাহ সুবাহ পক্ষ থেকে ফলে সে আল্লা সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকে যার জন্য সে আরো বড় ধরনের বিপদ থেকে রেহাই পায় মুক্তি পায় কারণ যখন আমি বিপদের সময় আল্লাহকে ভুলে যাব তাহলে সাহিবের একটি হাদিস এসেছে প্রসিদ্ধ সাহাবি আবু হতে বর্ণিত তিনি বলছেন রাসুল সাল্লাম বলেন দুটি বিষয় রয়েছে মানুষের মাঝে এই দুটি বিষয়ের কারণে মানুষ অনেক সময় কুফরিতে লিপ্ত হয়ে যায় বা কুফরি পর্যায়ে পৌঁছে যায় একটা কি বংশকে করা বংশ গালিগালাস করা এটি একটি কুফরি কাজ আমরা এর আগে শুনেছি এটি হল একটি জাহেলি কাজ কারণ কোনো ভালো মানুষ বা কোনো ইমানদার মানুষ কেউ কাউকে বংশের গালি দিয়ে ছোট করতে পারে না যেমন বংশের যদি আসল মানুষের ভালো স্বভাব ভালো কাজকর্ম না থাকে বংশ দিয়ে কোনো কাজ হয় না ঠিক তেমনই ভাবে ইসলামে আবার বংশ তুলে গালিগালাজ করাটাও ইসলামে নিষিদ্ধ এটা ঠিক নয় আরেকটি হচ্ছে ওয়ার নিয়া হ্যা কোনো মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে কান্নাকাটি করা হয় এ প্রসঙ্গে আরেকটি হাদিস আসছে হাদিসটি শুনেই আমরা এই বিষয়টা ব্যাখ্যা করব এবং মুসলিমের হাদিস মধ্যে গাল চাপড়ায় ও সাকাল কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহেলি কর্মকান্ডের দিকে যেন সে হয় এটা কখন দাঁড়ায় जख मानूष मारा जाए शे शे भाव कानी जो आल्ला पूर्णमान थकबेना फैसला अनुजी हो विश्वास आस्था जो आल्लर प्रति हमारा तानु सृष्टि रसुल्लम बोलते যে সেই বিপদের সময় যদি সে আল্লাহ না হয় বিপদের মেনে নিতে না চায় বরং আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে লাইসা মিন্না সে আমাদের মধ্যে নয় অন্য আরেকটা হাদিস এসেছে এটাও আমাদের এক্ষেত্রে জানলে বা শুনলে আমাদের অনেকটা আমরা সহযোগিতা পাবো শাস্তি দেন মানে তাকে বিপদগ্রস্ত করেন এর কারণ এর কারণ হলো তার যত শাস্তি রয়েছে সেগুলি আল্লাহ রাবুল্লা আলমিন দুনিয়াতেই শেষ করে দিচ্ছেন মৃত্যুর পরে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে জান্ন শান্তি দিবেন আবার বলছেন وإذا أراد بعبده الشر أمسك عنه بذنبه حتى يوافي به يوم القيامه جدی কোন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অকলান কামনা করেন এর অর্থ হলো দেখবেন যে সেই বান্দা সে বহু পাপ কর্মে লিপ্ত রয়েছে এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে حتى يوافي يوم القيامه কিয়ামত দিন ফাসতি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন এজন্যই এগুলো থেকে বুঝে আসছে মানুষ মাত্রায় বিপদ আসবে সে বিপদের ক্ষেত্রে আমরা আল্লাহ সবহান প্রতি আস্থাশীল হব আল্লাহ রবাহিনের তাক ফায়সালা অনুযায়ী এগুলো ঘটেছে বলে বিশ্বাস করব করে আমরা ধৈর্য ধারণ করব তাহলে আমরা পরিপূর্ণ মমিন হতে পারব তাওদের প্রতি আমরা বিশ্বাসী হতে পারব আল্লাহ আমাদের সবাইকে এ তৌফিক দান করুন আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ